السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري سبحانه وتعالى في معدم تنزيله بعد عوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرد فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى والتقون يا أولي الألباب وقال الحبيب المصطفى عليه الصلاة والسلام الحج العرفة بريو دشوك শ্রোতা মণ্ডলী বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম শুভেচ্ছা জানিয়ে আবারও আমরা হজের বাকি অংশ পূর্ণ করার জন্যে আপনাদের কাছে উপস্থিত হয়েছি হজের আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ গ্রহণ করেছেন আমার ডান পাশে ডক্টর মুসলেহুদ্দিন এবং আমার বাম পাশে সামনে রয়েছেন শেখ ইউসুফ আব্দুল মজিদ এবং আমার বামপাশে রয়েছেন শেখ আমানুল্লাহ আলমাদানী আর আমি আপনাদের সাথে রয়েছে সাইফুদ্দিন বিলাল ইতিপূর্বে আমরা যে আলোচনা করেছিলাম সেটা মক্কায় পৌঁছে তার ঘরের তোয়াফ এবং সাফা এবং মারোয়ার সাই করে চুল নাড়িয়া করে বা চুল কেটে হাল হয়ে যাওয়া পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব। যে হাজি সাহেবান মক্কায়ের পরে যারা হাজ্যে তামাত্ম করবেন হালাল হয়ে তারা অবস্থান করবেন হালাল অবস্থায় আর যারা হজ ইফরাদ এবং হজ করবেন তারা এহরাম অবস্থায় অবস্থান করবেন আট তারিখে যেটাকে বা ইয়মুতার কাজগুলি কি কি হবে এ প্রসঙ্গে আমাদের কাছে উপস্থিত হচ্ছেন এখন আলোচনা নিয়ে ডক্টর মুসলিহুদ্দিন মিনার দিকে রওনা হলেন আট তারিখে মিনায় পৌঁছে যাবেন তার আগে যারা কারী তারা যেখানে থাকুন না কেন সেখান থেকে সেখান থেকে হেরাম করবেন আট তারিখ সকালে যেতে হবে না এর জন্য মিকাতে বা মসজিদ আয়সা বা যে যেখানে যে অবস্থায় সেখান থেকে হেরাম করে চলে যাবেন রওনা হবে আরকি নব্বাই তার নিজ নিজ অক্ ফসর করে রাসুল্লাহ অর্থাৎ জোহর আসর মাগরী বেশ অক্টো নামাজ সালাদি একটা জিনিস মনে রাখতে হবে আমি একটা দৃষ্টি আকর্ষণ করবো সেটা হাজ্যের ব্যাপারে যে কজন রাভি বেশি হাদিস করেছেন তাদের মধ্যে একজন হলেন হলেন হস্তা আয়সা জনিলেন চারজনই হানাস আওয়াত করেছেন কিন্তু চারজনই হলেন মূলত হজের ব্যাপারে যত হাদিস আওয়ায়ত করেছেন এই চারজন যত হাদিস আছে বেশি বেশি এই চার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি তাদের যে বর্ণনা সেই বর্ণনা হিসেবে আমরা হজের বর্ণনা দেওয়ার চেষ্টা করছি বিশেষভাবে বিক্ষিপ্ত কিছু ঘটনা কথা ঘটতেও পারে অন্য ব্যাপার যাই হোক সেখানে যাবেন জহরের জায়গায় দুই রেখা মাগরে তিন রেখাত পুরা চার রেখাতের জায়গায় দুই রেখা আর ফজর দুই রেখাতের দুই রেখাতে কেন চার রেখাতের কম কোন সালাতে কাসর নাই कुरे जोहर आश्रम ऐसा चार जगह डर मुस्लिह चमत्कार सूंदर भाव तरी आठ तारीख करणी आगे जा जो नयिख जेट आराफा अल हज आल आराफा हजर जन सबचे गुरुत्वपूर्ण जो पार्ट सेल आराफा तो नयिख सकाले मीना आराफा कि भावे जाब् आराफा गए कि कर आराफार विशेष की मुजाराफा कि फिर आसबें ए बेपारे शेख अमानुल्ला मदानी के संक्षिप्त भावे सुंदर बलार अनुरोध जाची आराफार दिन हल नवम तारीख নবম তারিখ সকাল বেলা হলে মিনা থেকে আরাফার দিকে রওনা দিবেন এবং তাল বিয়া পড়তে পড়তে যাবেন আমরা এখন দেখতে পাই যে দুইটা পাট ওখানে রয়েছে জি একটা অংশ প্রথম দিকের অংশ সামনের দিকের অংশ ওই অংশটা আরাফার ময়দানের বাইরে বাইরের অংশ ওয়াদি নামেরার মধ্যে পড়ছে জি মুসলিম শরীফের ওয়াদ নামেরাতেই অবস্থান করেছিলেন অর্থাৎ এরিয়ার বাইরে অবস্থান করেছিলেন যখন সূর্য ঢলে গেল তখন তিনি আরাফার ময়দানে পৌঁছলেন এবং খোদ্ দিলেন এবং জোহরের রাকাত এবং আসরের দুই ডাকাত এক আজান দুই একামতে আদায় করলেন তো ওই জন্য ওয়াদি নামেরার মধ্যে অর্থাৎ আরাফার সীমানার বাইরে যদি অবস্থান হাজি সাহেব করতে পারেন তাহলে উত্তম আর যদি না পারেন তাহলে উনি আরাফার ময়দানে পৌঁছে যাবেন তবে আরাফার ময়দানের সবচেয়ে সতর্কতার যে বিষয় সেটা হল যে আরাফার সীমানার মধ্যে আমি পৌঁছলাম কিনা এ ব্যাপারে নিশ্চিত হওয়া আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি যে অনেক হাজি সাহেব আরাফার অবস্থান করে মাঠ থেকে তোমরা চলে আসো পাশে ময়দান আছে ওখানে মানুষ বসে থাকে যে তার হজের কার্যক্রমই ব্যাহত হচ্ছেন আর আরাফার ময়দানে মানবরূপী কিছু শায়তান আপনার আশেপাশে থাকবে যারা আপনার হজ কে নষ্ট করার জন্য খুব চেষ্টা করে এই রাজনৈতিক গল্প নিজের আত্মীয় গল্প বিভিন্ন দলাদলির গল্প আত্মীয়তা কুটুম্বিতা নেত্রীকে নিয়ে সেখানে অথচ আরাফার দিনে পাক প্রথম আসমানে নেমে আসেন এবং লক্ষ লক্ষ আদমকে অর্থাৎ তার বান্দাকে ক্ষমা করে দিতে থাকেন ইবলিশুলি মলিন হয় আরাফার দিনে उत्तम दो पूर्वर्तगण पढ़े चमत्कार লা মালিক একমাত্র তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান আরাফার ময়দানে হাত উঁচু করে একা একই দোয়া করা যায় কেবলামুখী হয়ে এছাড়া আগেই বলেছি যে খোদ্ শুনতে পারলে ভালো আর তবে সালাদ আদায় করবেন যদি জামাতে মসজিদে পড়তে পারেন ভালো না পারলে আপনার তাঁবুতে আপনি জোহর দুরাকাত পড়বেন আসর দুরাকাত পরবেন এক আজানে দুই একামতে হবে এখানে দেখতে পাবেন যে অনেক মানুষ নিজের এখতিয়ার মতো খেয়াল খেয়ালখুঁজি মতো আমল করছে সেগুলি থেকে আপনি সজাগ থাকবেন সালাত আদায় শেষ হওয়ার পরে जोहर आसर एकत्रे पड़े नारे सूर्य डुबार आग पर्तनी आराफर मैदान में कतर प्रार्थना आल्ला दरबारे जानवें आल्लाह रबुल आलमीन आप मनोबाचा पूर्ण करबें ए बेपारे परामर्श है जनी आपनर बंधुबानव बंधु आत्मयदन बंधु बंधु के दूरे सर गए दाड़ें जे तरा आपके विभ्रांत करते ने गल्पे गीबते विभिन्न अन्ाय कड़ित ना जी धन्यवाद शेख अलम्ला आराफर दिन যেদিন সবচেয়ে বেশি মহান রব্বুল্লা আলমিন মানুষকে ক্ষমা করে থাকেন এই আরাফাতের দিনে হাজির সাহেবগণ আরাফার ময়দানে যেমন আল্লাহ রবীন্দ্রের কাছে আরাধনা করে তাদের নিষ্পাপ হওয়ার এবং জান্নাতি মানুষ হওয়ার এবং নিষ্প শিশু হওয়ার এক মহান সুযোগ এভাবে কিন্তু যারা বাইরে আছেন তাদেরও কিন্তু এই দিনে রোজা রেখে যেটা আমরা রোজার পর্বে আলোচনা করেছিলাম রোজা রেখে এক বছর আগের এবং এক বছর পরের গুনামাফ করার কিন্তু একটা বড় চান্স এবং একটা সুযোগ রয়েছে ডক্টর হাসান খান উল্লেখ করেছেন সেটা হলো মাত্র ছয় জায়গায় খেয়াল রাখবেন হাজি ভাই সেটা হলো পাহাড়ে মারোয়াই মারোয়া এই ছয় জায়গা ছাড়া আল্লাহ নবী হজের মধ্যে কথা হাত তুলেছেন এমন কোন দলিল নাই আমরা ছোট্ট ব্রেকের পরে আবারও আপনার কাছে ফিরে আসবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আরাহমতুল্লাহ ওবার লা বেক আল্লাহুমা লা বেক লা বেক আল্লাহুমা লা বেক লা বেক লা Marriage or divorce? What's the Islamic rule? My husband, husband to keep divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat eating yeah. has become the norm. You choose. Beauty, well, family status, virtue. Decide what you want. জাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায় আল্লা পূজা বাদ দিয়ে নিজে করবেন সন্তান হত্যা করবে না হত্যা করুন অপরকে অপবাদ দিবে না দেখুন আমাদের কর্তব্য একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছিলেন কোরআন উইল মোস্ট মডার্ন বুক এভার एक किताब किताब सब समस्या विश्व मानवतार महान सम्पद शब्द मदानी कुरान दिए जीवन गड़ी परवर्ती अनुष्ठान पिसा السلام عليكم ورحمة الله ওয়া বারাকাতু। ছোট্ট বিরতির পরে আবার আপনাদের কাছে আমরা ফিরে এসেছি। এবার আমরা যে বাকি আলোচনা शेख ইউসুফ আব্দুল মাজিদের কাছ থেকে আমরা জানব যে এই যে হজ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। যে ইবাদতের মধ্যে শুধু নয় বহু ইবাদতেরই যে আল্লা এক শ্রেণীর মানুষের কথা উল্লেখ করেছেন যারা হজ করার জন্য তারা এসেছিলেন কিন্তু তারা যেহেতু আল্লাহর ঘরে আসছেন আমরা আল্লাহর ভরসা করেই যাচ্ছি মহান আল্লাহর দরবারে যাচ্ছি তা আমাদের আর জাগতিক কোনো পাথেও কোন রসদ বা কোনো কিছু সঙ্গে নিয়ে যাওয়াটা এটা আমাদের তারা মনে অনুচিত যেটা প্রতি নির্ভরতা তার আল্লাহ রিক্ত হস্তি তারা আল্লাহর ঘরে চলে এসেছিলেন আর তখনই পরিণতিতে অবস্থায় দাঁড়িয়েছিল যে ফাঁকান ও কাল্লান আল্লাস তা আল্লাহর ঘরে এসে এখন মানুষের উপরে তারা বোঝা হয়ে পড়ে যার ফলে মহান রবুল্লা আলমিন তাদেরকে এই দিক নির্দেশনা দিলেন তোমরা যখন আমার ঘরে আসবে তখন তোমরা সঙ্গে তোমাদের পাথিও তোমাদের সঞ্চয় কিছু নিয়ে তোমরা আসবে যার মাধ্যমে তোমাদের জাগতিক প্রয়োজনগুলো সেগুলো তোমরা মিটাতে পারো এবং এ প্রসঙ্গে মহান আল্লাহ জাগতিক জীবনের পাথিও এবং সাথে এই সমস্ত বস্তুগত জিনিস এগুলোর তো সঞ্চয় আমরা করি কিন্তু আল্লাহতালা আমাদেরকে আখরাতে সঞ্চয় করবার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করলেন আমাদেরকে অনুপ্রাণিত করলেন ফাইন খায় দেখা যায় যেরকম আল্লাহর ঘরে আসার জন্য পাথেও সঙ্গে নিয়ে আসার জন্য আল্লাহ ব্যবসা করেও কিছু উপার্জন করাটাকেও আল্লাহ পরবর্তী জায়গ করে দিয়েছেন এই ক্ষেত্রে ওই লোকগুলো তারা আল্লাহর ঘরে আসতে গিয়ে পাথেও সংগ্রহ করে নিয়ে আসেনি কিন্তু তো আমরা সাধারণত জাগতিক জগৎ জীবনের পাতেও সংগ্রহ করতে আমরা বেশি ব্যস্ত তো এ পর্যায়ে আল্লাহতালা আমাদেরকে এই দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে আসল সঞ্চয় সেটা হচ্ছে আখ রাতের সঞ্চয় যে তাকোয়ার সঞ্চয় তাকোয়া ভিত্তিক আমল এবং তাকোয়ার জীবন গড়া এই জাগতিক জীবন এটা ক্ষণস্থায়ী এটা ক্ষণভঙ্গুরি এবং এ থেকে আমাদের চলে যেতে হবে পরপাড়ে মনের ভিতরে আল্লাপাক দিয়ে দেয় মানুষটা অর্জন করতে পারে তখন সমস্ত আমলগুলো করা সহজ হয়ে যায় আল্লাহ এবং সমস্ত নিষিদ্ধ কর্ম থেকে বির থাকা তার জন্য সহজ হয়ে যায় সেই তাকুয়া বলেন পরিমার্জিত করে যে আল্লাহ হুকুম হক দিয়ে যখন কেউ নিজেকে অলঙ্কৃত করতে পারে এবং নিষিদ্ধ কর্ম থেকে বিরোধ থাকতে পারে সে তাকওয়া ধন্যবাদ শেখ ইউসুফ আব্দুল মজিদ কে আমাদের সুন্দর করে বোঝাচ্ছিলেন যে এই হজের যে আমাদের শিক্ষা এখান থেকে আমরা তাকোয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিনের ভয় অভীতি এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের আদেশ নিষেধকে মানার মতো যে ইমানই শক্তিতে বলে বলিয়ান হওয়ার যে এক আমাদের সুযোগ আরাফাতের দিন এটা আমাদের কাছে চমৎকার হয়ে ফুটে উঠেছে এই আমরা হজ সাহেবানকে বলবো যে আরাফাতের দিনকে আপনার ইমান চার্জ করার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপযুক্ত সময় এবার আমরা ফিরে আসবো ডক্টর মুসলিহুদ্দিন সাহেবের কাছে আমি জানতে চাই বসেক যে এই যে আরাফাতের দিন এক মহাসম্মিলন মুসলিম জাতির এক বিশ্ব সম্মিলন এই সম্মিলনে কইভাবে একই আল্লাহকে আমরা রাখতেছি। এবং এটা কি আমাদের ওই যে হাসরের ময়দানে একাত্রিত হওয়ার যে একটা আমাদের অনুভূতি আমাদেরকে কি এনে দেয় এবং আরেকটা আপনার কাছে সংক্ষেপে জানবো যে এই আরাফার দিনে পীরু হাবি মোহাম্মদুর রসুল্লাহ্লাম যে এক বক্তব্য এক ভাষণ দিয়েছিলেন এই পরিচ্ছদ পরে সেখানে এক সুরাহুল এই যে আল্লাহর একচ্ছত্র আধিপত্যের এবং তার একচ্ছত্র ক্ষমতার ঘোষণা তার একত্রের ঘোষণা তার শরীর নেই এই ঘোষণা দিয়ে বান্ধারা সবাই একান্ত আল্লাহ বান্দায় রূপান্তরিত হওয়ার ঘোষণা দিচ্ছে এখানে সমস্বরে সমানভাবে ঐক্যবদ্ধভাবে এক সাম্য ভ্রাতৃত্ব এবং বিশ্ব ভ্রাতৃত্বের এক সব বড় ছোট বড় সাদা কালো বিশ্বের সকল দেশের সকল নাগরিকত্ব সেখানে একাকার হয়ে যাচ্ছে এই জায়গাতেই নয় সেখানে একটি গুরুত্বপূর্ণ ভাষণ আল্লা নবী দিয়েছিলেন ভাষণ বারবার রিপিট নবী একটা ভাষণ দিয়েছিলেন যদি সম্মিলিত করে দেয় তাহলে সেখানে বললেন আমার মনে হয় যে আমি আর তোমাদের সামনে দ্বিতীয়বার আর আসবো না তোমাদেরকে কতগুলো তিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন লম্বা খোঁত তিনি দিয়েছেন বিশেষ করে নারীদের অধিকারের ব্যাপারে হ্যাঁ সেটা এই অমন হারে সেটা তিনি বলেছিলেন আল্লা নবী এখানে লম্বা ভাষণ দেওয়ার পরে ভাষণ যেটা দিয়েছিলেন খোদবার পরে সালাদা আদায় করেছিলেন এক আজান তিনি আরাফার মাঠে অবস্থান করেছেন এবং তারপর হয়েছেন একটা জিনিস মনে রাখবেন মিনার থেকে রওনা করবেন সূর্য ওঠার পরে পরে জি আর আরাফাত থেকে যখন বের হবেন সূর্য ডোবার সূর্য ডোবার পরে এবং আল্লাহ নবী তার উটটাকে বারবার থামিয়ে দিচ্ছিলেন কাসোয়াকে তারপরে আল্লাহ নবী রওনা করলেন সেখান থেকে মুসদালে চলে গেলেন মুজাল যাওয়ার পরে সেখানে কিন্তু একটা আজান তুই একাম। মানে এবং ডাইরেক্ট এসার চার রেখা জায়গায় দুই রেখাত সালাদ আল্লা নবী সাধারণত বেতের সফরেও বাদ দিতেন না সফরে আল্লাহর বান্দা আপসে সবাই ভাই ভাই বিভিন্ন ধরনের রঙের সবাই এক আল্লাহর বান্দাইটা আমরা প্রমাণ করি পৃথিবী রব্বুল্লা আলামিনের জমিন এবং আমরা তার বান্দা আমাদের মধ্যে ভৌগোলিক কোন সীমারেখা থাকলেও আমাদের আন্তরিক এবং আমাদের আল্লাহ সবাই কিন্তু আমরা সূর্য ফরসহা পর্যন্ত মশারে হারাম একটি পাহাড় ওইখানে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে দোয়া করব। আমি এখানে একটা শুনতে চাই শেখ আমদানির কাছ থেকে খুব সংক্ষেপে এই যে মুজদালাফার ময়দানে খালি মাঠে फजर उठे आल्ला दवा करपन करल प्राय चल्लिस लक्ष मानुष नारी पुरुष সেখানে কোনো দুর্ঘটনা নাই আলহামদুলিল্লাহ যা পৃথিবীর জাতি দেখাতে পারে আরবি আজমি ইরানি তোরানি জাপানি জার্মান ইংল্যান্ডি হোলান্ডি পোলান্ডি নাইজেরিয়া আলজেরিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া সাদা কালো লম্বা শিক্ষিত ইতর ভদ্র সকল শ্রেণীর মানুষ যে সেখানে জমা হলো লক্ষ লক্ষ নারী পুরুষ জমা হলো এবং রাতে রাজ যাপন করলো সেখানে খোলা আকাশের ডাক্তারের পাশে মাস্টার শুয়ে আছে মাস্টারের পাশে মুফতি সাহেব শুয়ে আছেন মুফতি সাহেবের একজন সাধারণ মানুষ শুয়ে আছেন কোটিপুতির পাশে একজন যে একটি সমান আদর্শ যে আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের হিংসা বিদ্বেষ কিনা দূর করার জন্য বিষয়টি অত্যন্ত সহায়ক আল্লাহরুল আলমিন এই হজ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি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 ए और थेर शाठीक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्णू प्रतिधन पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिं मा रजकनाकुम मिन कबल अन्याथिया योमुला बैउं फीही वला खुल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 जकता तो दान अर्थ परफ आई अलर बैंक छाचल्लिस শূন্য শূন্য আট তিন সুয়ে ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান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 যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান কাল রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিশ বাংলায়